মেহের বান আল্লাফল ইহা সেই কিতাবের আয়াত যাহা নিজের বক্তব্য স্পষ্ট ভাবে ব্যক্ত করে আমরা কোরআন রূপে আরবি ভাষায় নাজিল করিয়াছি যেন তোমরা ইহাকে ভালো করিয়া বুঝিতে পার হে মোহাম্মদ আমরা এই কুরআ কে তোমার প্রতি উত্তম ভঙ্গিতে ঘটনা ও প্রকৃত ব্যাপার সমূহ তোমার নিকট বর্ণনা করিতেছি নতুবা ইহার পূর্বে অনবহিত ছিল ইহা সেই সময়ের কথা যখন ইউসুফ তাহার পিতার নিকট বলিল আব্বা যান আমি স্বপ্নে দেখিয়াছি এগারোটি তারকা এবং সূর্য ও চন্দ্র আমাকে সিসা করিতেছে যাবে তাহার পিতা বলিল হে পুত্র तुम्हारे स्वप्नर कथा तुम्हार भाई निकट बोलना अन्न्य ताहारा तुम्हार क्षति साधन चेष्टा करते थकिबे आसल कथा शयान मानुषे प्रकाश्य शत्रु আলী মুন্ আর এইরূপ হইবে তোমার আল্লাহ তোমাকে বাছাই করিয়া লইবেন এবং তোমাকে প্রতিটি কথার মর্মমূলে পৌঁছানোর নিয়ম শিখাইবেন আর তোমার যেমন তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসাহের উপর করিয়াছেন নিশ্চিত তোমার রব সর্ব ও কুশলী সত্য কথা এই যে ইউসুফ ও তাহার ভাইদের কাহিনীতে এই সব প্রশ্নকারীর জন্য বিরাট নিদর্শন রহিয়াছে কাহিনীর সূচনা হইয়াছে এইভাবে যে তাহার ভাইরা নিজেরা বলাবলি করিল এই ইউসুফ এবং তাহার ভাই দুইজনই আমাদের পিতার নিকট আমাদের চাইতেও বেশি প্রিয় অথচ আমরা একটা পুরাদস্তুর একটি বদ্ধ দল আসল কথা এই যে আমাদের পিতা একেবারে দিশেহারা হইয়া গিয়াছেন চলো ইউসুফকে হত্যা করিয়া ফেলো অথবা তাহাকে কোথাও নিক্ষেপ কর যেন তোমাদের পিতার লক্ষ্য কেবল তোমাদের প্রতিই নিবদ্ধ হয় এই কাজ করার পর তোমরা সদাচারী হইয়া থাকিবে ইহাতে তাহাদের একজন বলিল ইউসুফকে হত্যা করিও না কিছু যদি করিতেই হয় তবে তাহাকে কোনো অন্ধকূপে ফেলিয়া দাও प्रस्ताव क्रमेहर पितार निकट गिया आब्बा जान कि ब्यापार यूसुफर ब्यापारे अपनी विश्वास करें अथचार सत्यार कर कल्याण कमी أرسله معنا غدا يرتع و يلعب وإنا له لحافظون قال تحاكي آما در شاته پاٹھائیا دين شئو تي چھوٹا بیڑائیا او کھیلا دھلا کوریا مون کے چانگا کوری لے آمرا تحار پورنو حفاظ تر کاجے ان تذهبوا به و اخاف ان يأكله الذئب و انتم عنه غافلون پیتا بولی तुमरा ता लाइवर खुबी कष्टदायक तुम्हरा जखार सम्पर्खेल पड़िवे तक केकड़े बाग ना खाइले जवाब दिल्ली संगठित दल उपस्थित थकते जदिताह नेकड़े बाग खाइले को हईब এইভাবে বারবার পিয়াপিরি করিয়া তাহারা যখন তাহাকে লইয়া গেল এবং তাহারা এক অন্ধকূপে তাহাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত করিল তখন আমরা ইউসুফকে ও পাঠাইলাম একটা সময় আসিবে जे क्या फलाफल सम्पर् बेखबारा कादीते कादीते पितार निकट आशिल বলিল আব্বা জান আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত হইয়া পড়িয়াছিলাম আর ইউসুফ আমরা আমাদের জিনিসপত্রের কাছে রাখিয়া গিয়াছিলাম ইতিমধ্যে নেকড়ে বাঘ আসিয়া তাহাকে খাইয়া গেল আপনি হয়তো আমাদের কথা বিশ্বাস করিবেন না আমরা সত্যবাদী হইল ও যা বরুমুস্তানু আলা তাহারা ইউসুফের জামাই মিথা রক্ত মাখিয়া লইয়া আসিয়াছিল এই কথা শুনিয়া পিতা বলিল বরম তোমাদের প্রবৃত্তি তোমাদের জন্য একটা বড় কাজকে সহজ বানাইয়া দিয়াছে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করিব আর ভালোভাবেই ধৈর্য ধারণ করিতে থাকিব তোমরা যে কথা বানাইয়া বলিতেছ সে বিষয়ে কেবল আল্লাহর নিকটেই সাহায্য চাওয়া যাইতে পারে এইদিকে একটি কাফেলা আসিল কাফেলা উহার পানি সংগ্রাহ কে পানি আনিতে পাঠাইল সে কূপে বালতি ফেলা মাত্র চিৎকার করিয়া উঠিল কি খুশির ব্যাপার এখানে তো একটি বালক কাফেলার লোকেরা তাহাকে একটি পণ্যদ্রব্য মনে করিয়া লুকাইয়া রাখিল অতঃপর তাহারা তাহাকে সামান্যতম মূল্যে কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রয় করিয়া দিল তাহার মূল্যের ব্যাপারে তাহারা খুব বেশি একটা আশাবাদী ছিল না وقال الذي اشتراهم من مصر لامراته اكرمي مسواه عسى ان ينفعنا عسى ان ينفعنا او نتخذه ولدا وكذلك مكننا ليوسف في الأرض ولنعلمه من تاويل الاحاديث والله মিশরে যে ব্যক্তি তাহাকে খরিদ করেছিল সে তাহার স্ত্রীকে বলিল ইহাকে খুব ভালোভাবে রাখিতে হইবে অসম্ভব নয় যে সে আমাদের পক্ষে উপকারী হইবে কিংবা আমরা তাহাকে পুত্র বানাইয়া লইব এইভাবে আমরা ইউসুফের জন্য এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার উপায় বাহির করিয়া দিলাম এবং তাহাকে সমস্ত ব্যাপার অনুধাবন করার উপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করিলাম আল্লা নিজের কাজ অবশ্যই সম্পূর্ণ করিয়া থাকেন কিন্তু অধিকাংশ লোকই তাহা জানে না আর সে যখন তাহার পূর্ণ যৌবনকালে পৌঁছিল তখন আমরা তাহাকে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও প্রত্যক্ষ জ্ঞানদান করিলাম মূলত নেকলোক দিগকে আমরা এইভাবে প্রতিফল দিয়া থাকিমোন মহিলার ঘরে সে অবস্থান করিতেছিল সে তাহাকে নিজের দিকে আকর্ষণের চেষ্টা করিতে লাগিল একদা সে ঘরের দরজা বন্ধ করিয়া বলিল এবার তুমি আসো ইউসুফ বলিল আমি আল্লাহর পানা চাই আমার রব তো আমাকে উত্তম মর্যাদায় অভিষিক্ত করিয়াছেন এই ধরনের জালিম লোক কখনোই কল্যাণ লাভ করিতে পারে না ولقد همت به وهم بها لولا ارا برهانا ربه كذلك لنصرف عنه السوء والفحشاء انه من عبادنا المخلصين شিতহার দিকে অগ্রসর হইল আর ইউসুফও তাহার দিকে আগাইয়া যাইত যদি না সে তাহার রবের সুস্পষ্ট প্রমাণ দেখিতে পাইতে এই রূপই হইল যেন আমরা তাহা হইতে অকল্যাণ ও নির্লজ্জতাকে বিদুরিত করিয়া দেই আসলে সে ছিল আমাদের মনোনীত বান্দাদের একজন আও উম আলিম শেষ পর্যন্ত ইউসুফ ও সে আগে পিছনে দরজার দিকে দৌড়াইল আর সে পিছন হইতে ইউসুফের জামা টানিয়া ছিঁড়িয়া দিল দরজায় দুইজনই তাহার স্বামীকে দেখিতে পাইল তাহাকে দেখিয়াই মহিলাটি বলিতে লাগিল যেই লোক তোমার গৃহিণীর প্রতি অসৎ ইচ্ছা পোষণ করে তাহার কি শাস্তি হইতে পারে তাহাকে কয়েদ করা অথবা কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি হইতে পারে এই আমাকে ফাঁসাইতে চেষ্টা করিতেছিল সে স্ত্রীলোকটির নিজ পরিবারবর্গের এক ব্যক্তি সাক্ষ্য পেশ করিল বলিল ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হইয়া থাকে তাহা হইলে স্ত্রী লোকটি আর সে মৃত্যু আর তাহার জামা যদি পিছন হইতে ছেড়া হয় তাহা হইলে স্ত্রী লোকটি মৃত্যু ও সে সত্যবাদী কামে সহ কুদ্দ কলা ইন্ন হি কুম্না স্বামী যখন দেখিল যে यूसुफेर जमा पीछन हेड़ा तक से बलिलो तुम्हारे स्त्रीलोक छलना छलना कौशल हे यूसुफ तुम ये बेपारे भूलिया जाओ और हे नारी तुम तुम अपराधे क्षमा चाओले तुम्हें शहर नारी समाज परस्पर बला करते आजीजे स्त्री जुब कृतदास आकृष्ट हेम भलोबासा ताहा उन्मद कर আমাদের মতে সে সুস্পষ্ট ভুলের মধ্যে পড়িয়াছে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 সে যখন তাহাদের এই প্রতারণামূলক কথাবার্তা শুনিতে পাইল তখন তাহাদিগকে ডাকিয়া পাঠাইল এবং তাহাদের জন্য হেলান দিয়া বসার ব্যবস্থা করিল খাওয়ার মজলিসে প্রত্যেকের সামনে একখানা করিয়া ছুরি রাখিয়া দিল সে ইউসুফকে তাহাদের সামনে বাহির হইয়া আসিতে ইশারা করিল যখন সেই স্ত্রীলোকদের দৃষ্টি তাহার উপর পড়িল তখন তাহারা বিস্ময়ে অভিভূত হইল এবং নিজেদের হাত কাটিয়া ফেলিল हाजी जर स्त्री बोल तुमरा तो देखिले এই হইতেছে সেই ব্যক্তি যাহার সম্পর্কে তোমরা আমাকে ভৎসনা ছিলে। নিশ্চয়ই আমি তাহাকে ভুলাইতে চেষ্টা করিয়াছি কিন্তু সে আত্মরক্ষা করিয়া নিষ্পাপ রহিয়াছে এ যদি আমার কথা না শোনে তাহা হইলে তাহাকে কয়েদ করা হইবে এবং খুব লাঞ্ছিত ও অপদস্ত করা হইবে قال رب السجن واحب الي منه ما يدعونني اليه والا تصرف عني كيدهم اصب اليهم واكون من الجاهلين يوسف بوليلو هي আমার রব ইহারা আমার নিকট হইতে যে কাজ পাইতে চাই উহার তুলনায় কয়দ হওয়া আমি বেশি পছন্দ করি তুমি যদি ইয়াদের অপকৌশল আমা হইতে দূরে সরাইয়া না তাহা হইলে আমি তাহাদের ষড়যন্ত্র জালে জড়াইয়া পড়িব এবং জাহিদদের মধ্যে গণ্য হইব তাহার রব তাহার দোয়া কবুল করিলেন এবং সেই স্ত্রী লোকদের কুটকৌশলকে তাহা হইতে দূরে সরাইয়া দিলেন নিশ্চিত তিনি সকলের কথা শোনেন এবং সবকিছু জানেন অতপর সেখানকার লোকেরা একটা নির্দিষ্ট সময়ের জন্য তাহাকে কয়েদ করিয়া রাখার কথা ভাবিল অথচ সুস্পষ্ট নিদর্শন তাহারা ইতিপূর্বেই দেখিতে পাইয়াছিল জেলখানায় তাহার সহিত আরো দুইজন গোলাম প্রবেশ করিল একদিন তাহাদের একজন তাহাকে বলিল আমি স্বপ্নে দেখিয়াছি যে আমি মধ্য প্রস্তুত করিতেছি অপরজন বলিল আমি দেখিয়াছি যে আমার মাথার উপর রুটি রাখা আছে আর পাখি তাহা খাইতেছে উভয়ে বলিল ইহার ব্যাখ্যা আমাদিগকে বলুন আমরা দেখিতেছি আপনি একজন সদাচারী লোক হুম বিলচি হুম খে ফির ইউসুফ বলিল এখানে তোমরা যে খাবার পাও তাহা আসার পূর্বেই আমি তোমাদের এই স্বপ্ন ব্যাখ্যা বলিয়া দিব আমার রব আমাকে যে জ্ঞানভান্ডার দান করিয়াছেন ইহা সেই জ্ঞানেরই অংশ বিশেষ আসল কথা এই যে যাহারা আল্লাহর প্রতি ইমান আনে না ও পরকালকে অস্বীকার করে আমি তাহাদের নিয়ম নীতি পরিত্যাগ করিয়াছি আর আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকব প্রমুখের আদর্শ গ্রহণ করিয়াছি आल्लार सहित कह के प्रकृतपक्षे समग्र मानवतार्लर अनुग्रह कधिकाश लोक ही शकर करना हे कारागारे बन्धुरा तुमरा निजाई भाविए देख भिन्न भिन्न बहु संख्यक रब भलो না সেই এক আল্লাহ যিনি সব কিছুরই উপর বিজয়ী মহাপরাক্রমশালী ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তাহাকে বাদ দিয়া তোমরা যাহাদের বন্দেগী কর তাহারা কয়েকটি নাম ছাড়া আর কিছুই নয় যাহা তোমরা ও তোমাদের বাপদাদারা রাখিয়া লইয়াছ আল্লাহ ওহাদের জন্য কোন সনদ নাজিল করেন নাই বস্তুত সার্বভৌমত্ব ও শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কাহার জন্যই নয় তাহার নির্দেশ এই যে স্বয়ং আল্লাহ ছাড়া তোমরা আর কাহারই দাসত্ব ও বন্দেগি করিবে না इह सठी और खाँटी जीवन जापन पंथा किागारे बन्धुरा तुम्हारे स्वप्नर व्याख्या तुम्हारे एक जन निजे प्रभु के शराब पान कर আর অপরজনকে শুলে চড়ানো হইবে আর পাখি তাহার মগজ ঠুকরাইয়া ঠুকরাইয়া খাইবে তোমরা যে বিষয়ে জিজ্ঞাসা করিতেছিলে উহার ফসলা হইয়া গেল ওকাল হু নিন অতপর তাহাদের মধ্যে যে মুক্তি পাইবে বলিয়া মনে করা হইয়াছিল তাহাকে ইউসুফ বলিল তোমার প্রভুর নিকট আমার কথা উল্লেখ করিও কিন্তু শয়তান তাহাকে এমন ভ্রান্তিতে ফেলিয়া দিল যে সে আপন প্রভুর নিকট তাহার কথা উল্লেখ করিতে ভুলিয়া গেল ফলে ইউসুফ বেশ কয়েক বৎসর পর্যন্ত কারাগারে আটক রহিয়া গেল ও কলমিক খু উলমলা ও আফনি তুমি একদিন বাদশাহ বলিল আমি স্বপ্নে দেখিয়াছি যে সাত্রী মোটা সোটা গাভী অপর সাতটি ক্ষীণকায় গাভী ভক্ষণ করিতেছে আর সাত্রী শস্যগুচ্ছ তরতাজা আর অপর সাতটি শুষ্ক হে দরবারের লোকেরা তোমরা যদি স্বপ্নের তাৎপর্য বুঝতে পারো তবে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলিয়া দাও লোকেরা বলিল ইহা তো অস্পষ্ট স্বপ্নের কথা আমরা এই ধরনের স্বপ্নের কোন তাৎপর্য বুঝিনা সেই দুইজন কয়েদির মধ্যে যে ব্যক্তি বাঁচিয়া গিয়াছিল এক দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর পূর্বের কথা তাহার স্মরণ হইল এবং সে বলিল আমি আপনাদিগকে ইহার তাৎপর্য জানাইব আমাকে কিছু সময়ের জন্য পাঠাইয়া দিন ইউসুফি কুলু হুন্সু বোলা খুদুরি হু উল্লি ল আল্লি আর জিহু ইমুন সে কি বলিল হে সত্যপরায়ণ তার মহাপ্রতীক ইউসুফ व्याख्या ইউসুফ বলিল তোমরা সাতটি বৎসর পর্যন্ত ক্রমাগতভাবে চাষাবাদ করিতে থাকিবে এই সময় যেসব ফসল তোমরা কাটিবে তাহা হইতে সামান্য অংশ যাহা তোমাদের খোরাকের জন্য প্রয়োজনীয় বাহির করিবে আর বাকি সব অংশ উহার গুচ্ছের মধ্যেই রাখিয়া দিবে ইহার পর সাতটি বৎসর খুব কঠিন আসিবে এই সময়ের জন্য তোমরা যেসব শস্য সঞ্চয় করিয়া রাখিবে তাহা সবই তখন খাইয়া ফেলা হইবে যদি কিছু বাঁচিয়া যায় তবে শুধু তাহাই যাহা তোমরা সংরক্ষিত করিয়া রাখিবে ইহার পর একটি বৎসর আবার এমন আসিবে যখন রহমতের বর্ষণ দ্বারা লোকদের ফরিয়াদ শোনা হইবে আর তাহারা রস নিংড়াইবে وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع الى رَبِّكَ فاساله ما بال النسوه فاساله ما بال النسوه لات قطعنا ايديهن ان ربي بخير دين عليم بادشاه بوليلو تاকে আমার নিকট লইয়া আসো কিন্তু বাদশার পাঠানো লোক যখন ইউসুফের নিকট পৌঁছিলো সে বলিলو तुम्हार प्रभुर निकट फिरिया जाओ एवंता जिज्ञासा करो जी महिला बेपार्टी जहां निजे देर हाथ काटिया फिलिया रब कहर यह सब कूटकौशल सम्पर्के रही قال ما خطبكن إذ راوتتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راوتته عن نفسه وإنه لمن الصادقين یہاں پور بادشاة شئی محلاء در نکوٹ جگشا তোমরা যখন ইউসুফকে ভুলাইতে চেষ্টা করিয়াছিলে তোমাদের সেই সময়কার অভিজ্ঞতা কি সকলেই এক বলিয়া উঠিল আল্লাহ মহান ও পবিত্র আমরা তো তাহার মধ্যে অন্যায়ের লেশমাত্র দেখিতে পাই নাই আজিজের স্ত্রী বলিয়া উঠিল এখন সত্য উন্মোচিত হইয়াছে আমি তাহাকে ভুলাইতে চেষ্টা করিয়াছিলাম নিঃসন্দেহে সে অত্যন্ত সাচা ও খাঁটিলো এইরূপ কথার মূলে আমার উদ্দেশ্য ছিল এই যে যেন জানিতে পারে আমি পর্দার আড়ালে থাকিয়া বিশ্বাসঘাতকতা করি নাই আর মূলত যাহারা খেয়ানত করে তাদের কর্মকৌশলকে আল্লাহ তাল্লা সাফল্য মন্ডিত করেন না আমি আপন নিতার কথা কিছুই বলিতেছি না নফস তো অন্যায় কাজে উদ্বুদ্ধ করিয়াই থাকে অবশ্য কাহার ওপর যদি আমার রবের রহমত হয় তবে ভিন্ন কথা আমার রব নিঃসন্দেহে বড়ই ক্ষমাশীল ও সুবিপুল দয়াময় বাদশাহ বলিল তাহাকে আমার নিকট লইয়া আসো আমি তাহাকে নিজের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করিয়া লইব ইউসুফ যখন তাহার সহিত কথাবার্তা বলিল সে বলিল निकट बड़ई सम्मान मर्यादार अबार विश्वस्तारूर्ण आस्थार यूसुफ बोल देशर अर्थ भाण्डार निकट सुपर्द कर संरक्षक एवं सर्व विषय अवहित এইভাবে আমরা সেদেশের উপর ইউসুফের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করিয়া দিলাম সেদেশের দেশের যেখানে ইচ্ছা সেখানে নিজের বসবাসের স্থান বানাইবার তাহার পূর্ণ ইতিহার ছিল বস্তুত আমরা আমাদের এই রহমতের সাহায্যে যাহাকেই চাই ধন্য করি সদাচারী লোকদের কর্মফল আমাদের নিকট কখনোই নষ্ট হয় না আর যাহারা ইমান আনে এবং আল্লাহকে ভয় করিয়া কাজ করিতে থাকে পরকালের কর্মফল তাহাদের জন্য অধিক কল্যাণময় ইউসুফের ভাইরা মিশরে আসিল ও তাহার নিকট উপস্থিত হইল সে তাহাদের চিনিতে পারিল কিন্তু তাহারা তাহার সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত থাকিয়া গেল অতঃপর যখন সে তাহাদের মালসামান প্রস্তুত করাইয়া দিল তখন যাওয়ার সময় তাহাদিগুকে বলিল তোমাদের সৎ ভাইকে আমার নিকট লইয়া আসিও দেখো না আমি কিভাবে পাত্র ভরিয়া দেই আর কি উত্তম ভাবে মেহমানদারি রক্ষা করি তোমরা যদি তাহাকে লইয়া না আসো তবে আমার নিকট তোমাদের জন্য কোন শস্য নাই বরং তোমরা আমার নিকটেও আসবে না তাহারা বলিল আমরা চেষ্টা করিব जदि पिता ताहा पठाइते राजी हनरा निश्चा करूसुफ तहार खादेन दिगो के इंगित कर ইহারা শস্যের বিনিময়ে যে অর্থ দিয়াছেন তাহা গোপনে তাহাদের মালসামানের মধ্যেই রাখিয়া দাও ইউসুফ ইহা এ আশাই করিল যে বাড়িতে পৌঁছিয়া তাহারা নিজেদের ফেরত পাওয়া অর্থ চিনিতে পারিবে এবং তাহাদের ফিরিয়া আসাও আশ্চর্যের কিছু নয় যখন তাহাদের পিতার নিকট ফিরিয়া আসিল তখন বলিল আব্বা যান আমাদের খাদ্য শস্য দিতে অস্বীকার করা হইয়াছে কাজেই আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠাইয়া দিন যেন আমরা শস্য লইয়া আসিতে পারি निश्चय ताहार हिफाजत जिम्मादार पिता जवाब दिल्ली बेपारो कि तुम्हारे ऊपर तेमनी भरोसा करूप इतिपूर्वे उहार भाई सम्पर्के कर مولى تو الله اي উত্তম संरक्षक و تیني سبچايت بيشي অনুগ্রহকারী ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت اليهم قالوا يا ابانا ما نبغي هذه بضاعتنا ردت الينا ونمير اهلنا ونحفظ اخانا ونزداد كيل بعيد তারপর যখন তাহারা নিজেদের মালসামান খুলিল তখন দেখিল যে তাহাদের অর্থও তাহাদিগকে ফেরত দেওয়া হইয়াছে ইহা দেখিয়া তাহারা চিৎকার করিয়া উঠিল হে পিতা আমাদের আর কি চাই এই দেখুন আমাদের ফেরত দেওয়া হইয়াছে বৎস এখন আমরা যাইব আর নিজেদের পরিবার পরিজনের জন্য রসদ লইয়া আসিব আমাদের ভাইয়ের হেফাজতও করিব আর বাড়তি অ্যাকৌ বোঝায় মালও বেশি লইয়া আসিব এত পরিমান বেশি শর্ষ অতি সহজেই লাভ করা যাইবেওসি কহম কু আলু কি তাহাদের পিতা বলিলেন আমি তাহাকে কিছুতেই তোমাদের সহিত পাঠাইবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে এই প্রতিশ্রুতি দিবে যে তোমরা অবশ্যই তাহাকে আমার নিকট ফিরাইয়া লইয়া আসবে। অবশ্য তোমাদিগকে ঘিরিয়ে ফেলা হইলে অন্য কথা যখন তাহারা প্রত্যেকেই তাহাকে প্রতিশ্রুতি দিল তখন সে বলিল দেখো আল্লাহ আমাদের এই কথার সংরক্ষক ও কু খুমি মিনু মু ই আলৈহি চল চু আলৈহি সাল চবকিল মুখিল অতপর সে বলিল হে আমার পুত্রগণ মিশরের রাজধানীতে তোমরা সকলেই একদার পথে প্রবেশ করিবে না বরং ভিন্ন ভিন্ন দ্বার দিয়া প্রবেশ করিবে কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হইতে তোমাদিগকে বাঁচাইতে পারিব না তাহার হুকুম ব্যতীত আর কাহারও হুকুম চলে না তাহারই উপর আমি ভরসা করিয়াছি আর ভরসা যদি কাহারও করিতে হয় তবে তাহারই উপর করা উচিত ولمّا دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجه إلا حاجه في نفس يعقوب قضاها وإنه لذو علم مما علمناه ولكن أكثر الناس لا يعلمون ارغتناو <تصفيق> তাহারা যখন প্রবেশ করিল তখন তাহার এই সতর্কতামূলক ব্যবস্থা আল্লাহ কাজেই আসিল না অবশ্যই মনে যে একটা খটকা ছিল তাহা দূর করার জন্য সে নিজের সামর্থ্যানুসারে চেষ্টা করিল নিঃসন্দেহে সে আমাদের দেওয়া শিক্ষার ফলেই জ্ঞানবান ছিল কিন্তু অধিকাংশ লোক প্রকৃত ব্যাপার জানেই না এই লোকেরা ইউসুফের নিকট উপস্থিত হইলে সে তাহার ভাইকে নিজের নিকট আলাদাভাবে ভাবে ডাকিয়া নিল এবং তাহাকে বলিয়া দিল আমি তোমার সেই ভাই এখন তুমি সেই বিষয়ে আর চিন্তা করিবে না যাহা এই লোকেরা আজ পর্যন্ত করিয়া আসিতেছে যখন ইউসুফ তাহার ভাইদের মালসামান বোঝাই করিতেছিল তখন সে তাহার ভাইয়ের মালসামানের মধ্যে নিজের পাত্রটি রাখিয়া দিল তারপর একজন ঘোষক উচ্চস্বরে বলিল হে কাফেলার লোকেরা তোমরা তো চোর তাহারা পিছন দিকে হারাইয়া গিয়াছে সরকারি কর্মচারীটি বলিল আমরা বাদশাহ পান করার পাত্রটি পাইতেছি না যে ব্যক্তি উহা আনিয়া দিবে তাহাকে এক উষ্ঠ্র বোঝায় মাল পুরস্কার দেওয়া হইবে আমি ইহার দায়িত্ব লইতেছি এই ভাইরা বলিল আল্লাহর শপথ তোমরা খুব ভালো করিয়া জানো যে আমরা এই দেশে অশান্তি সৃষ্টি করিতে আসি নাই আর আমরা চোর নই তাহারা বলিল আচ্ছা তোমাদের কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহা হইলে চোরের কি শাস্তি হইবে তাহারা বলিল তাহার শাস্তি যাহার মালের মধ্যে এই জিনিসটি পাওয়া যাইবে তাহাকেই নিজের শাস্তির তরুণ ধরিয়া রাখা হইবে हमारे निकट ये जालिमर शासि देवर इहैा नियम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 তখন ইউসুফ নিজের ভাইয়ের পূর্বে অন্যান্য এইভাবে আমরা আমাদের কর্মকৌশল দ্বারা ইউসুফের সহযোগিতা করিলাম বাদশার দিন দ্বারা নিজের ভাইকে ধরিয়া রাখা তাহার কাজ ছিল না অবশ্য যদি তাহা চান আমরা যাহার ইচ্ছা মর্যাদা বৃদ্ধি করিয়া দেই चक्षण एम आज सकुल ज्ञानबाणी ऊर्दे कॉलो श्री सर कुल्लु तुम सरुम क्या भाईरा बोलो এই লোকটি চুরি করিলে তাহা কোনো আশ্চর্যের কথাও নয় ইতিপূর্বে ইহার ভাইও চুরি করিয়াছে ইউসুফ তাহাদের এই উক্তি শুনিয়া হজম করিল প্রকৃত ব্যাপার তাহাদের সামনে প্রকাশ করিল না শুধু এইটুকু বলিল তোমরা তো বড়ই খারাপ লোক যে অভিযোগ তোমরা করিতেছ আল্লাহ উহার প্রকৃত রহস্য খুব ভালোভাবে জানে তাহারা বলিল হে ক্ষমতাবান সর্দার ইহার পিতা বড় বয়বৃদ্ধ মানুষ ইহার পরিবর্তে আপনি আমাদের কাউকে রাখিয়া দিন আমরা আপনাকে বড়ই নির্মল প্রকৃতির লোক দেখিতেছি ইল্লা ইউসুফ বলিল আল্লাহর পানা অপর কোন ব্যক্তিকে আমরা কিরূপে রাখিতে পারি আমরা যাহার নিকট হারানো মাল পাইয়াছি তাহাকে ছাড়িয়ে দিয়া অন্য একজনকে ধরিয়া রাখিলে তো আমরা জালিম হইয়া পড়িব لما استيأسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أَخَذَ عليكم موثقا من الله وَمِن قبل ما فردتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير তাহারা যখন ইউসুফের নিকট হইতে নিরাশ হইয়া গেল তখন এক কনাই বসিয়া নিজেদের মধ্যে পরামর্শ করিতে লাগিল তাহাদের মধ্যে যে বয়সে সবচাইতে বড় ছিল সে বলিল তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের নিকট হইতে আল্লাহর নামে প্রতিশ্রুতি লইয়াছেন আর ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যে বাড়াবাড়ি কাজ করিয়াছ তাহাও তোমাদের জানা আছে এখন আমি তো এখান হইতে কখনোই যাইব না যতক্ষণ আমার পিতা আমাকে অনুমতি না দিবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে কোন ফয়সলা কেননা তিনি তোমরা তোমাদের পিতার গিয়া বলো যে আব্বা আপনার ছেলে চুরি করিয়াছিল আমরা তাহাকে চুরি করিতে দেখি নাই আমাদের যাহা জানা আছে তাহাই শুধু বলিতেছি গায়বের রক্ষণাবেক্ষণ করার তো আমাদের কোনো ক্ষমতা ছিল না আমরা যে জনবসতিতে ছিলাম সেখানকার লোকদের নিকট জিজ্ঞাসা করুন এবং যে কাফেলার শহীদ আমরা আসিয়াছি তাহাদের নিকট জিজ্ঞাসা করুন আমরা আমাদের বর্ণনায় পূর্ণ সত্যবাদী ফসব ফসব জমিল উন্না পিতা এই কাহিনী শুনিয়া বলিলেন আসলে তোমাদের প্রবৃত্তি তোমাদের জন্য আরেকটি বড় কাজকে সহজ বানাইয়া দিয়াছে যাহাই হোক ইহাতেও আমি সবরই করিব আর উত্তমভাবেই করিব আল্লাহ খুব সম্ভব এই সকলকেই আমার সাথে একত্রিত করিয়া দিবেন তিনি সবকিছুই জানেন এবং তাহার সব কাজই যুক্তির উপর প্রতিষ্ঠিত তারপর সে তাহাদের দিক হইতে মুখ ফিরাইয়া বসিল এবং বলিতে লাগিল হাই ইউসুফ সে অন্তরে অন্তরে দুঃখে ভারাক্রান্ত হইতেছিল এবং তাহার চক্ষুদয় সাদা হইয়া গিয়াছিল ছেলেরা বলিল আল্লাহর কসম আপনি তো কেবল ইউসুফের স্মরণে ক্ষৈিত হইতেছেন অবস্থা এই দাঁড়াইয়াছে যে তাহার চিন্তাই আপনি নিজেকে শেষ করিয়া দিবেন অথবা নিজের জীবন ধ্বংস করিয়া ফেলিবেন সে বলিল। আমি আমার দুঃখ ও ব্যথার ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কাহারও নিকট করিতেছি আর আল্লাহর নিকট হইতে যাহা আমার জানা আছে তাহা তোমাদের জানা নাই يا بَنِي يَذْهَبُوا فَتَحَسَّسُوا مِنْ يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَيْأَسُوا مِنْ رَوحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْأَسُوا مِنْ رَوحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ هِي آمار چھلے را تم را گیا يوسف فر اے بانتا هار بھائر خوش خبر لاؤ اللہ رحمت তাহার রহমত হইতে নিরাশ হয়তো শুধু কাফির রায় ইহারা যখন মিশরে গিয়া ইউসুফের দরবারে উপস্থিত হইল তখন তাহারা আবেদন করিল हे क्षमता खूब सामान्य पुजी पत्री शान कर उदार हस्ते दान कर दानशील दिग के भलो पुरस्कार दें তোমরা যখন অজ্ঞ মূর্খ ছিল তখন ইউসুফ ও তাহার ভাইয়ের সাথে কি ব্যবহার করিয়াছ তাহা কি তোমাদের কিছু জানা আছে তাহারা হতচকিত হইয়া বলিয়া উঠিল হ্যাঁ আমি ইউসুফ আর এই আমার ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন আসল কথা এই যে যদি কেহ বাস্তবে তাকওয়া এবং সবর অবলম্বন করিতে পারে তাহা হইলে আল্লাহর নিকট এই ধরনের শতলোকদের পুরস্কার কখনো নষ্ট হয় নাহারা বলিল আল্লাহর শপথ আল্লাহ তোমাকে আমাদের উপর অধিক মর্যাদা দিয়েছেন। আর আমরা সত্যই বড় অপরাধী সে বলিল। আজ তোমাদের কোন সবচাইতে অনুগ্রহকারী ইহা বুইনি আমার আমার এবং পিতার ইহা আর তোমাদের সব পরিবার এই কাপেরা যখন রওনা হইল তখন তাহাদের পিতা বলিল আমি ইউসুফের সুবাস অনুভব করতেছি। তোমরা যেন বলিয়া না বস যে আমি বার্ধক্যে দিশাহারা হইয়া পড়িয়াছি ঘরের লোকেরা বলিল আল্লাহর কসম আপনি এখনো আপনার সেই পুরাতন ভ্রমে ডুবিয়ে রহিয়াছেন أَلَمَّا أَن جاءَ الْبَشِيرُ أَلْقَاهُ عَلَى وَجْهِهِ فَارْتَدَّ بَصِيرًا قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ تَপর যখন সুসংবাদ বহনকারী আশিয়া পৌঁছিলো তখন সে ইউসুফের জামা ইয়াকুবের মুখের উপর রাখিলো আর সহসা তার দৃষ্টিশক্তি ফিরে আসল তখন সে বলিল আমি না তোমাদিগকে বলিতেছিলাম আমি আল্লাহর নিকট হইতে এমন কিছু জানি যাহা তোমরা জানো না কুন্না সকলেই বলিয়া উঠিল আব্বা জান। আপনি আমাদের গুনামার্জনার জন্য দোয়া করুন আমরা সত্যি অপরাধী ফির হু হু অল্লাহী সে বলিল আমি আমার রবের নিকট তোমাদের ক্ষমার জন্য প্রার্থনা করিব তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবানুফ ইল আহি ও দুইশ অতপর যখন তাহারা সকলে ইউসুফের নিকট পৌঁছিল তখন সে তাহার পিতামাতাকে নিজের সঙ্গে বসাইল এবং বলিল চলো এখন আমরা শহরে যাই আল্লাহ চাহিলে নিরাপদে ও সুখে শান্তিতে থাকিবে وقد احسن بي الاخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان من بعد ان نزغ الشيطان بيني وبين اخوتي ان ربي لطيف لما يشاء انه هو العليم الحكيم সে তাহার পিতামাতাকে তুলিয়া নিজের কাছে সিংহাসনে বসাইল এবং সকলে তাহার উদ্দেশ্যে সতস্ফূর্ত ভাবে সিঁচদায় ঝুঁকিয়া পড়িল ইউসুফ বলিল আব্বা যান ইহাই হইতেছে আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যাহা আমি পূর্বে দেখিয়াছিলাম আমার রব উহাকে বাস্তব সত্যে পরিণত করিয়াছেন আমার প্রতি তাহার অনুগ্রহ হিসাবে তিনি আমাকে কয়েদখখানা হইতে বাহিরে আনিয়াছেন এবং আপনাদিগকে মরুভূমি হইতে আনিয়া আমার সহিত মিলিত করিয়াছেন অথচ শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি করিয়া দিয়াছিল আসল কথা এই যে আমার রব অতীব সূক্ষ্ম ও অদৃশ্য পন্থায় শির ইচ্ছা পূরণ করিয়া থাকেন তিনি নিঃসন্দেহে বড় জ্ঞানবান ও বিচক্ষণ رب قد اتيتني من الملك وعلمتني من تاويل الاحاديث ساطر السماوات والارض ات ولي في الدنيا والاخره توفني مسلما والحقني بالصالحين هي امر رب তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করিয়েছো আর আমাকে সব বিষয়ের সুখত্বত্ব অনুধাবন করা শিখাইয়াছো আসমান ও জমিনের হে স্রষ্টা তুমি ইহকাল ও পরকালে আমার পৃষ্ঠপোষক ইসলামের আদর্শের উপরই আমার সমাপ্তি কর এবং পরিণামে আমাকে নেককার লোকদের সহিত মিলিত করো রহুম হে মোহাম্মদ এই কাহিনী অদৃশ্য জগতের খবর ইহা আমি তোমাকে ওহির মারফতে জানাইতেছি নতুবা তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভাইরা একজোট হইয়া ষড়যন্ত্র লিপ্ত হইয়াছিল কিন্তু তুমি যতই চাও ইয়াদের অধিকাংশ লোকই মানিয়া লইতে প্রস্তুত হইবে না وَمَا تَسْأَلُهُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ أَفَتُظُنُّ أَيُّ مُهَن كাজের বিনিময়ে তাদের নিকট হইতে কোনো মজুরিও কামনা করনা বস্তুত ইহা নির্বিশেষে দুনিয়াবাসী সকলের জন্য একটি সাধারণ উপদেশ মাত্র وَكَأَيِّنْ مِنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ জমিন ও আসমানে কতই না নিদর্শন আছে। যাহার নিকট এই লোকেরা যাতায়াত করে অথচ সেদিকে তাহারা এতটুকু লক্ষ্য করিয়া দেখে না ইল্লা ইহাদের অনেকেই আল্লাহকে মানে কিন্তু মানে এমনভাবে যেন তাহার সহিত অন্যরাও শরীর তাহারা কি নিশ্চিন্ত যে আল্লাহর তরফ হইতে কোনো আজাব আসিয়া তাহাদিগকে গ্রাস করিয়া লইবে না কিংবা অজ্ঞাত সারে কেয়ামতের নির্দিষ্ট মুহূর্ত সহসাই তাহাদের উপর আসিয়া পড়িবে না তুমি ইহাদিগকে স্পষ্টত বলিয়া দাও আমার পথ তো ইহাই আমি আল্লাহর দিকে আহ্বান জানাই আমি নিজেও পূর্ণ আলোকে আমার পথ দেখিতে পাইতেছি আর আমার সঙ্গী সাথীরাও আর আল্লাহ মহান ও পবিত্র এবং মুসলিম লোকদের আমার কোন সম্পর্ক নাইকৌ আকিল হে মোহাম্মদ তোমার পূর্বে আমরা যে নবী পয়গম্বর পাঠাইয়াছিলাম তাহারা সকলে মানুষই ছিল তাহারা এই জনবসতির অধিবাসী ছিল এবং তাহাদের আমরা প্রতি ছিলাম এখন এই লোকেরা কি দুনিয়ার বুকে বিচারণ করে নাই এবং সেই জাতিসমূহের পরিণাম তাহাদের দৃষ্টিগোচর হয় নাই যাহা তাহাদের পূর্বে অতীত হইয়া গিয়াছে নিশ্চিত পরকালের ঘর তাহাদের জন্য আরো উত্তম যাহারা তাকোয়ার নীতি অবলম্বন করিয়াছে এখনো কি তোমরা বুঝিবে না ওলায়ু মু সুনা অনিল কৌমিল মুিমিন শেষ পর্যন্ত যখন নবীর আসুলগণ লোকদের প্রতি নিরাশ হইয়া গেল আর লোকেরাও মনে করিয়া লইল যে তাহাদের কাছে মিথ্যা বলা হইয়াছিল তখন সহসাই আমার সাহায্য নবী রাসুলগণের নিকট পৌঁছিয়া গেল তারপর যখনই এইরূপ অবস্থা হয় তখন আমাদের নীতি এই যে যাহাকে আমরা চাই তাহাকে বাঁচাইয়া লই আর অপরাধী লোকদের উপর হইতে তো আমাদের আজাব দূর করাই যায় না لقد كان في قصصهم عبرة لاني الالباب ما كان حديثا يفترى ولكن تصديقا الذي بين يديه وتفصيل كل شيء وتفصيل كل شيء وهدى ورحمه لقوم يؤمنون অতীতকালের লোকদের এই কিসা কাহিনীতে সম্পূর্ণ লোকদের জন্য বহু শিক্ষায় নিহিত রহিয়াছে। কুরআনে এই যেসব কথা বলা হইতেছে ইহা কোন মনগড়া কথাবার্তা নয় বরং যেসব কিতাব ইহার পূর্বে আসিয়াছে সেগুলিরই সত্যতার ঘোষণা এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বর্ণনা আর ইমানদার লোকদের জন্য হেদায়ত ও রহমত